রাজকুমারী রোজেট অনেক কাল আগে এক রাজা ও রানী ছিল তাদের দুই ছেলে আর এক মেয়ে সেই ছোট্ট রাজকুমারীর এমন সুন্দর সোনালি চুল যে যেই দেখে সেই তাকে ভালবেসে ফেলে যখন রাজকন্যার নামকরণের সময় হলো, রানী সারা পৃথিবীর সব পরিদের আমন্ত্রণ জানাল আর বিশাল সমারোহের আয়োজন করলো অসাধারণ আপ্যায়নের জন্য ধন্যবাদ জানাই এবার আমাদের যেতে হবে কিন্তু আপনাদের তো নিজেদের রীতি ভুলে গেলে চলবে না বলে যান মহারান আমাদের আশঙ্কা যে রোজেট ওর দাদাদের দুর্ভাগ্যের কারণ হতে পারে এমন কি তার মাধ্যমে মৃত্যুর মুখোমুখিও হতে পারে আমি আপনার ছোট্ট মেয়ের এইটুকু ভবিষ্যতি প্রত্যক্ষ করতে পারছি আপনাকে ভালো কিছু বলতে পারলাম না বলে আমরা দুঃখিত রাজা ও রানী দুঃখে ভেঙে পড়ল এরপর কয়েকদিন রাজা তার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জ্ঞানীজনদের ডেকে পাঠিয়ে অনেক সলা পরামর্শ করল কিন্তু কেউই কোনো উপায় বার করতে পারল না এদিকে মেয়ে রোজেটির দোলনা ধরে রানী কেনেই চলল রানী আমি তো এখন শুধু এই একটাই আশা দেখতে পাচ্ছি রাজা রানীকে বললো, প্রাসাদের কাছে এক বিরাট জঙ্গল আছে সেখানে এক সাধু বাস করে যার কাছে দূর দূরান্ত থেকে লোক আসে পরামর্শ নিতে তাহলে আমাদের সাধু বাবার কাছে পরিদের ভবিষ্যৎবাণীতে যে দুর্ভাগ্যের কথা লেখা আছে তার থেকে কিভাবে মুক্তি হবে তারা খুব সকালে ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লো রাজার লোক লস্কর পিছু পিছু চললো জঙ্গলে পৌঁছে তারা ঘোড়া থেকে নামলো। এখানে জঙ্গল এতটাই ঘন যে ঘোড়া যেতে পারবে না তাই তারা পায়ে হেঁটে সেই গাছের কোটরের কাছে পৌঁছলো। যেখানে সাধু থাকে সাধু তাদের দেখা মাত্রই রাজা আর রানীকে চিনতে পারল স্বাগত মহারাজী আপনারা আমার কাছে কি উদ্দেশ্যে এসেছেন রানী সব বলল যে পরীরা রোজেটের ভবিষ্যৎ নিয়ে কি বলেছে আর জিজ্ঞেস করল যে এখন কি করা উচিত সাধু বললো রাজকন্যাকে একটা মিনারে আটকে রাখতে আর সে যেন কোনোদিন সেখান থেকে বেরোতে না পারে রানী তাকে ধন্যবাদ জানিয়ে আর পুরস্কার দিয়ে শীঘ্রই প্রাসাদে ফিরে এলো একটা বিরাট উঁচু মিনারে রাজকন্যাকে রাখা হলো আর রাজা রানী আর তার দুই দাদা রোজ তাকে দেখতে যায় যাতে তার মন খারাপ না হয় বড় ভাইকে ডাকত বড় রাজপুত্র আর মেজো ভাইকে ডাকত ছোট রাজপুত্র তারা তাদের বোনকে খুব ভালোবাসত কিছুদিন পরেই রাজা রানী অসুস্থ হয়ে পড়ল আর দুজনে একই দিনে মারা গেল রাজ্যে সব ঘন্টা বেজে উঠল সবাই ভেঙে পড়ল বিশেষ করে রোজেট এবার তোমার সিংহাসনে বসার সময় হয়েছে সভাসদ আর মন্ত্রীরা বড় রাজপুত্রকে একটা সোনার সিংহাসনে বসাল আর তার মাথায় হীরের মুকুট পরিয়ে দিল এখন আমরাই যখন কর্তা চলো আমাদের ছোট বোনকে ওই মিনার থেকে এখানে নিয়ে আসি বেচারা খুব কষ্টে আছে করে নিয়ে যখন রোজেট সুন্দর বাগান দেখল ফুল আর ফলে ভর্তি সবুজ ঘাস আর স্বচ্ছ ঝর্ণা সে আশ্চর্য হয়ে গেল কিন্তু বোন আমার ময়ূরদের রাজা আমরা কোথায় খুঁজে পাবো সে যেখান থেকে পারো খুঁজে আনো আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না রাজা ও রাজপুত্র ভাবতে লাগল যে ময়ূরদের রাজাকে কি করে খুঁজে পাবে তারা রাজকনার একটা ছবি আঁকল যেটা প্রায় তারই মতো দেখতে যেহেতু তুমি রাজা ছাড়া আর কাউকে বিয়ে করবে না তাই আমরা দুজনেই চললাম সেই ময়ূরদের রাজাকে খুঁজে আনার জন্য আর আমাদের এই অবর্তমানে তোমাকেই রাজ্যপাঠ সামলাতে হবে আমার জন্য তোমরা এত কষ্ট করছ বলে ধন্যবাদ আমি কথা দিচ্ছি যার সাথে দেখা হয় তাকেই জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি ময়ূরদের রাজাকে চেনেন কিন্তু সবসময় একটাই উত্তর পায় না অবশেষে তারা সেই রাস্তায় পৌঁছলো যেখানে প্রতিটি গাছের ডালে ময়ূর বসে আছে আর দূর থেকে তাদের ডাকশোনা যাচ্ছে সেই রাস্তা তাদের এক শহরে নিয়ে গেল যেখানে নারী পুরুষ সবাই ময়ূরের পালক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা রাজাকে দেখতে পেল সে একটা গাড়িতে করে যাচ্ছিল যেটা সোনা দিয়ে তৈরি আর তার গায়ে হিরে বসানো ছিল আর সেটা টান ছিল বারোটা ময়ূর রাজা আর রাজপুত্র রাজাকে দেখে খুব খুশি হল হচ্ছে তোমরা কারা আমার দাদা একজন রাজা ঠিক আপনার মতো আর আমি হলাম যুবরাজ আর এই হলো এই হলো আমার বোনের ছবি রাজকন্যা রোজেটের আমরা অনেক দূর দেশ থেকে এসেছি আমার বোনের বিবাহের প্রস্তাব নিয়ে তোমার বোনের হৃদয় কি তার কেশের মতো তেমনি সোনালি সত্যি বলছি একশো গুণ বেশি ভালো তাহলে তো খুব ভালো আমি তাকে বিয়ে করতে রাজি তাকে আমি সত্যি খুব সুখে রাখব তার যা চাই সে তা পাবে আর আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসব শুধু একটা কথা তাকে জানিয়ে দেবেন যদি তার মন তার চুলের মতো সোনার না হয় তাহলে কিন্তু আমি আপনাদের শাস্তি দেব রাজাকে তারা খুঁজে পেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার সব সম্পদ নিয়ে সেখানে চলে আসে কারণ ময়ূরদের রাজা তাকে বিয়ে করবে বলে অপেক্ষা করছে ময়ূরদের রাজাকে পাওয়া গেছে সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে রোজেট ঠিক করলো তার ভাইয়ের রাজত্বের ভার শহরের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধের হাতে দিয়ে সে চলে যাবে সব দায়িত্ব আপনার রাজা ফিরে আসা না পর্যন্ত যেন প্রজারা সুখে শান্তিতে থাকে সে বেরিয়ে পড়ল সঙ্গে নিল শুধু তার সেবিকাকে সেবিকার মেয়েকে আর তার ছোট্ট সবুজ কুকুর ফ্রেস্ক কে তারা নৌকুকুরে সমুদ্র পথে ভেসে চললো যখন রোজেট আর ফ্রেস্ক ঘুমিয়ে পড়লো সেবিকা মাঝের কাছে সে ডুবে গেলে তার সুন্দর পোশাক আমার মেয়েকে পরিয়ে আমি তাকে নিয়ে যাবো ময়ুরদের রাজার কাছে আর সে খুশি মনে আমার মেয়েকে বিয়ে করে নেবে একশোটা সোনার মুদ্রা পাওয়ার লোভে সেই ধূর্ত সেবিকার কথায় রাজি হয়ে গেল সেই সেবিকা তার মেয়ে আর মাঝি রাজকন্যাকে তার পালকের বিছানা আর ফ্রেস্ট সহ সমুদ্রে জলে ছুঁড়ে ফেলে দিল এখন ভাগ্য ভালো যে রাজকনার বিছানা তৈরি ছিল বিরল এক ধরনের পাখি পালক দিয়ে তার বিশেষ গুণ হল যে জলে ভাজতে পারে তাই জন্যে তারা ডুবে যায়নি তাই রোজেট ভেসে চলল যেন সে নৌকো করে যাচ্ছে রাজকন্যার বিছানার কাছে জড়ো হয়ে বিছানা ঠোকরাতে লাগলো আমাদেরকে ঠকিয়েছে এতক্ষণে সেই দুষ্টু সেবিকা আর তার মাঝি অনেক দূর চলে গেছে এবার চলো ডাঙার দিকে যাওয়া যাক মাঝেই আমার মনে হচ্ছে যে আমরা পৌঁছে গেছি প্রায়। সেবিকা সবচেয়ে সুন্দর ফ্রকটা পরাল আর মাথা থেকে পাউব দিয়ে হিরে দিয়ে মুড়ে দিল নৌকো এখন ময়ূরদের রাজার রাজত্বে এসে পৌঁছেছে যখন মেয়েটি নৌকো থেকে নামলো আর ময়ূর রাজ্যের লোকেরা তাকে দেখল তারা অবাক হয়ে গেল আমাকে এক্ষুনি খাবার এনে দাও নয় তো আমি তোমাদের বিরাজ শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেবিকার মেয়ে তার গাড়িতে রানীর মতো হাবভাব করে বসে আছে হাতের সামনে যাকে পাচ্ছে তাকে চর মারছে চিমটি কাটছে এদিকে রোজেট আর সাহায্যে যেতে হবে তুমি আগে আগে যাও ফ্রেস্ক শোভাযাত্রা প্রাসাদে পৌঁছলো যেখানে ময়ূরের রাজা আর রোজটের দুই ভাই রাজকন্যাকে স্বাগত জানাবার জন্য অপেক্ষা করছে ভোর গাড়ি থেকে নামলো আর সামনে একটা ময়ূরকে লাঠি মারলো। রাস্তা থেকে শরীরে সোনালি নয় আর দয়ালু তো সে মোটেও নয় তোমরা বলছো এই পাশান হৃদয়ের মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু ও আমাদের বোন নয় কোথাও কিছু একটা ভুল হচ্ছে আর শুধুই মিথ্যে সে রাজার সামনে নতজনু হয়ে বসে ও ময়ূর রাজ শুনুন আমি হলাম আসুন রাজকনার রোজেট আর ওই মেয়েটি যে আমার মতো সেজেছে সে হলো আমার সেবিকার মেয়ে মযুর রাজ এসব শুনে একদম চমকে উঠল রোজেট ময়ূরাজহরিরাজ সঙ্গে সঙ্গে দুই ভাইকে ছেড়ে ওই ধূর্ত সেবিকা আর তার মেয়েকে বন্দি করল তখন রোজেট ময়ূর রাজার দিকে ঘুরে বলল। ও ময়ূর রাজা শুনুন দয়া করে ওদের কোনো ক্ষতি করবে না দয়া করে ওদের ক্ষমা করে দিন কারণ লোভ তাদের উচিত শিক্ষা দিয়েছে এটা বুঝুন ওরা আর কোনদিনও কারোর ক্ষতি করবে না ময়ূর রাজ মুগ্ধ হয়ে গেল রোজেটের সেই সেবিকা আর তার মেয়ের প্রতি এই দয়ার মনোভাব দেখে তার মুখে হাসি ফুটে উঠল সে খুব খুশি হয়ে উঠল অবশ্যই বলতে হয় শুধু তোমার চুলি সোনালি নয় তোমার মনটাও একেবারে সোনার মতন আমি খুব খুশি হয়েছি ময়ূররাজ সেই ধূর্ত সেবিকা আর তার মেয়েকে ক্ষমা করে দিল সেবিকা রোজেটকে তার সব পোশাক মনিমুক্ত, সোনাদানা সবকিছু ফেরিয়ে দিল ময়ূররাজ তখন তার রাজা আর যুবরাজের যত্নের সুবন্দোবস্ত করল সঙ্গে সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল আর তারা সুখে শান্তিতে রাজত্ব করতে লাগল এমনকি ফ্রেস্ক সেও দারুণ আধুরে আর সেবাযত্নে বাকি জীবনটা কাটিয়ে দিল সবাই সুখে শান্তিতে থাকলো